of Ramadan. Welcome, O oh, Ramadan. It is Ramadan. It is Ramadan. Priyo Muslim, Ibunga Muslim, Bhaiyo Buneera, Assalamualaikum warahmatullahi wabarakatuhu. আমাদের স্রষ্টা আল্লাহ দয়া শান্তি এবং রহমত সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আমি আপনাদের হোস্ট ইউসুফ আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব যার টপিক লাইল রাতের নামাজ আসসালাম আলাইকুম ড জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ড জাকির এখন আজকের এই বিশেষ পর্বে আমরা কিয়ামুল লাইল প্রসঙ্গে পিস টিভির দর্শকদের পাঠানো বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব দর্শকদের কাছ থেকে আমরা অনেক অনেক ইমেল পেয়েছি আর সবার আগ্রহ দেখে আমাদেরও ভাল লাগছে আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি এক নম্বর প্রশ্ন যে তারাবির নামাজ এটা কি সুনত নাকি এটা ফরজ এটা কি কেউ মিস করতে পারে তারাবি অথবা ক্যামুল রমজান মাসে সেটা কি সুন্নত এ ব্যাপারে আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সহিবুখারিতে খন্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই এখানে বলা হয়েছে যে মোহাম্মদ রমজান মাসে মসজিদে ক্যামুল্লায়েল পড়লেন আর লোকজনও তার সাথে পড়ল পরের দিন খবর ছড়ালো সেদিন নবী আসলেন পুরো মসজিদে ভরালোক তৃতীয় দিনে অনেক মানুষ আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক নবী ইচ্ছে করেই সেদিন মসজিদে এলেন না ক্যামুল্লা আদায় করার জন্য তারপর ফজরের নামাজের সময় নবী বললেন এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে তবে আমি ইচ্ছে করে আসিনি কারণ আমি চাই না রমজানে কেমন লাইল তোমাদের জন্য ফরজ করা হোক তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না তবে আরেকটা হাদিস শোহেবুখারি খণ্ড নম্বর তিন বুক অফ তারাবি হাদিস নাম্বার 2009 আমাদের নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহের সব গুণা ক্ষমা করা হবে এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ সুনত সুন মক্কাদা তার মানে নবীর যে সুনত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে যদিও এটা ফরজ না এটা সূন্যতে মক্কাদা খুবই গুরুত্বপূর্ণ একটা সুনত কোন। মুসলিমেরই এটা মিস করা উচিত না যদি না আসলেই তেমন কোন কারণ থাকে যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আসায় তাহলে আগের সবগুনা ক্ষমা করা হবে জাজাকাল্লা এবার দর্শকদের পাঠানো প্রশ্ন অনেক ইমাম তারা খুব দ্রুত কোরআন পাঠ করেন তারাবির নামাজের সময় তার মানে লাইল। কেয়ামুল্লাইল ছাড়াও তারা খুব দ্রুত রুকু আর সিজদা করে এতে করে জামাতে থাকা অনেকের জন্য নামাজ পড়াটা খুব কঠিন হয়ে যায় এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি কি আছে ব্যাপারটা খুব কমন অনেক মসজিদে দেখা যায় কারণ তারা রমজানে তারাবির নামাজে পুরো কোরআন শরীফ খতম দিতে চায় আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায় সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে আর অনেক সময় দেখবেন যে তারা রুকুয়ার শেষ দায় খুব অল্প সময় ধরে থাকে একবার আমি এরকম একটা মসজিদে গিয়েছিলাম সেখানে নামাজের মধ্যে ইমাম যখন সেষদায় গেলেন আমিও শেষদায় গেলাম তিনি একবার উঠে আরেকবার শেষদা দিলেন আমার প্রথম শেষদা শেষ আর ইমামের দ্বিতীয় শেষদা তখন আল্লাহ আকবর এখন এটা ঠিক না ভুল এটা উল্লেখ আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নাম্বার সাতশো একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন আরেক লোক নবীকে অনুসরণ করল তারপর নামাজ পড়া শেষ হলে সেই লোক নবীকে সালাম সালামদুল্লা সালাম আলাইকুম নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো সেই লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো নবী তখন বললেন তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো সেই লোক তৃতীয়বারের মতো নামাজ আদায় করলো তারপর নবীর কাছে আসলো নবী আবারও বললেন যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নি তৃতীয়বার তখন সে লোক এর যে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না হে রাসুল আমাকে সেখান কীভাবে পড়ব তখন নবী তাকে বললেন যে তুমি তাকবির দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সুরা পড়বে পবিত্র কোরআন থেকে যেগুলো অন্তর থেকে জানো কোরআনের যে সুরাগুলো তুমি জানো সেগুলো পড়বে তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে প্রথমে তুমি সুস্থির হবে তারপর বলবে সকল প্রশংসা আল্লাহ রব্বাল আজিম যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও তারপর তুমি শেষদায় যাবে শান্ত ভাবে যতক্ষণ না সুস্থ হও তারপর সকল প্রশংসা আল্লাহবে যতক্ষণ না সুস্থির হও আর এভাবে নামাজ পড়ে যাও তার মানে এই পজিশনগুলো রুকু তারপর শেষদা তারপর রুকু থেকে যখন উঠবেন আর দুই শেষদার মাঝখানে আপনি থাকুন সুস্থির হয়ে তাড়াতাড়ি করে ওঠা করতে পারবেন না যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবলেও হয়নি যেন আপনি নামাজই পড়েননি তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবিন নামাজ পড়েন রুকু শেষদা বা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন শান্তভাবে যদি মনে করেন বিশ রাখাত পড়তে আপনি পারবেন না তাহলে আট রাখাত পড়েন তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন সবচেয়ে ভালো সুস্থির হয়ে ধীরে ধীরে আর লম্বা সময় ধরে তারাবি হবে লম্বা সময়ের অন্য মসজিদের সাথে প্রতিযোগিতা করবে না যেটা প্রায় দেখা যায় অনেক মসজিদ এমন প্রতিযোগিতা করে যে কার আগে কে তারাবি শেষ করতে পারে হ্যাঁ ব্যাপারটা বেশ দুর্ভাগ্যজনক তারপরও কথাটা সত্যি পরের প্রশ্ন যে পবিত্র রমজান মাসে তারাবীর নামাজে একজন ইমামের জন্য কোরআন খতম দেয়া কি বাধ্যতামূলক আর যারা তারাবির। নামাজ পড়ছে তাদের জন্য কি কোরআনের আয়াতগুলো শোনা বাধ্যতামূলক মানে ফরজ এখানে একসাথে দুইটা প্রশ্ন এমন কোন হাদিস নেহ যেখানে নবী বলেছেন অথবা কোন সাহাবি যে এ সময় কোরআন খতম দেওয়াটা আবশ্যিক এটা করলে ভালো এটা মুস্তাহাব করলে ভালো কারণ রমজান মাসে যত বেশি কোরআন পড়বেন সেটা আপনার জন্য অনেক ভালো আর অনেকে হয়তো বাসায় কোরআন পড়ে না তাই অন্তত রমজান মাসে ক্যামল্লা সময় লোকজন কোরআনের আয়াতগুলো শুনতে পারে এটা করতে পারলে ভালো তো ফরজ না আর ক্যামল্লা আলের সময় কোরআন পড়া হলে মোত্তাজিদের জন্য মুসল্লিদের জন্য সেটা শোনাটা আবশ্যিক কিন্তু এটা আবশ্যিক না যে আপনাকে খতম দিতেই হবে। তবে বেশিরভাগ মসজিদে রমজানের সময় কোরআন খতম দেয় আর এটা ভালো মাসা তবে আমার জানা মতে কিছু মসজিদে এতে করে লোকজনের সমস্যা হয়ে যায় কারণ যদি রমজান মাসে পুরো কোরআন শরীফ খতম দিতে চান তাহলে প্রতিদিন পড়তে হবে এক পাড়া বা এর কাছাকাছি এতে সমস্যা হয়ে যায় সেজন্য অনেক মসজিদে পড়া হয় অর্ধেক পারা গড় পড়্তায় এভাবে রমজান মাসে অর্ধেক কোরআন শরীফ খতম দেয় পরের রমজান মাসে তারা বাকি অর্ধেক খতম দেয় সবগুলোর আছে তবে দিতে পারলে খতম যদি না সেখানে বাচ্চা ছেলে পেলে থাকে তারা হয়তো সেভাবে পারবে না তাই দু একটা মসজিদে এমন করে আলহামদুল্লা সমস্যা নেই পুরোকরণ খতম দিলে ভালো তবে এটা ফরজ না আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খাইত্তরের জন্য তাহলে প্রিয় ভাই ও বোনেরা যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহুর আলমিনের দর্শন লাভ কোরআন এর উপরে আমল दे दे देख जबारूजी दस टाय दस टायर मणिमुक्त अबू मसूद रसुल्लाहमें जी व्यक्ति कल्याण रास्ता देख ओई से नेकी पावे, जे परिमाण ने कि तर अमलकारी पा सही मुस्लिम तृत्य खंड नेतृत्व अध्याय अरुच्छेद सातश एकानब्बे हादिस 4665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 প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইসুফ চেম্বার্স আর আজকে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দেব যার টপিক লাইল রাতের নামাজ আসসালাম আলাইকুম ড জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বরক পরের প্রশ্ন একজন মহিলা কোন জায়গায় তারাবের নামাজ পড়বে আমরা এই প্রশ্নটার আংশিক উত্তর দিয়েছি বাসায় পড়বে নাকি মসজিদে পড়বে যদি সে বাসায় নামাজ পড়ে তাহলে মহিলাদের নিয়ে গঠিত জামাতের সে কি ইমামতি করতে পারবে আছে সহিতার গিবে হাদিস নাম্বার তিনশো ছত্রিশ আমাদের প্রিয়নী বলেছেন যে মহিলাদের জন্য সেরা মসজিদ হচ্ছে তার বাসার ভেতরের ঘর তার মানে অন্দরমহল মহিলাদের নামাজ পড়ার সেরা জায়গা হচ্ছে ভেতরের ঘর সবচেয়ে ভালো এছাড়া আরেকটা হাদিস আছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর ছয় হাদিস নাম্বার সাতাশ হাজার দুইশো দুই এছাড়াও হাদিসটার উল্লেখ আছে সৈতার গিবে হাদিস নাম্বার তিনশো একবার এক মহিলা আমাদের নবীকে বলল আপনার সাথে নামাজ পড়তে চাই সেই মহিলা বলল তখন নবী বললেন জানি তুমি আমার সাথে নামাজ পড়তে চাও তবে তুমি ভেতরের ঘরে নামাজ পড়লে সেটা বাসায় নামাজ পড়া চেয়ে অনেক ভালো আর যদি বাসায় নামাজ পড়ো সেটা বাসার আঙিনে নামাজ পড়া চেয়ে ভালো বাসার আঙিনে নামাজ পড়া ভালো হবে মসজিদে নামাজ পড়া চেয়ে তুমি যে এলাকায় থাকো তোমার এলাকার মসজিদ আর সেই মসজিদে নামাজ পড়া যে এলাকায় তুমি থাকো সেটা আমার মসজিদের চেয়ে ভালো তার মানে মহিলাদের জন্য সেরা জায়গা হচ্ছে তার ভেতরের ঘর এছাড়া বিভিন্ন হাদিস বলছে যে বাসার চেয়ে ভেতরের ঘরে নামাজ ভালো আঙিনার চেয়ে বাসার নামাজ ভালো বাসার আঙ্গিনা এলাকার মসজিদের চেয়ে ভালো এলাকার মসজিদ নবীর মসজিদের চেয়ে ভালো যদিও আমাদের নবী বলেছেন এটার উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই হাদিস নাম তিন হাজার দুশো যে আমার মসজিদে নামাজ পড়া এটা হবে হাজার নামাজের সমান তার মানে যদি নবীর মসজিদে নামাজ পড়েন সেটা হাজার হবে অন্য কোন মসজিদে তবে না সেরা জায়গা হচ্ছে তার বাসা বিশেষ করে ভেতরের ঘর এছাড়া আরেকটা হাদিস আছে সোনানব দাউদে খন্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নম্বর পাঁচশো উম্মে রাদ আনহা। তিনি নবীর কাছে এসে বললেন যে আমার বাসায় আমি একজন আর অনুমতি দিলেন। এরপরে হাদিসান এক বুক অব সাল পাঁচশো বিরানব্বই বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই ঘরে গেলেন মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়ার পরে তিনি সে মহিলাকে তখন ইমামতি করতে বললেন জামাতে নামাজ অন্যান্য মহিলারাও তার সাথে নামাজ পড়ল তারপর বর্ণনা করে বলেছেন তিনি মজিনকে দেখলেন যে একজন বৃদ্ধ লোক এছাড়া আরও একটা সহি হাদিস আছে বাই হাক্কিতে হাদিস নাম্বার এক হাজার নয়শো বাইশ আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন যে তিনি মহিলাদের জামাতে ইমামতি করেছেন তিনি ছিলেন ইমাম তবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন কাতারের মাঝখানে আরও একটা হাদিস আছে মোসানফ ইবনে আবি সাইবা। হাদিস নাম্বার চার হাজার উম সালমা তিনি আমাদের নবির স্ত্রী আল্লাহ তাকে অান্তিতে রাখুন তিনি বলেছেন যে তিনিও ইমামতি করেছেন মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন তিনি দাঁড়িয়েছেন সামনের কাতারের মাঝখানে তাহলে আমরা বুঝতে পারছি একজন মহিলা ইমাম হতে পারেন তিনি কিন্তু এমন হলে ভালো হবে যদি তারা নামাজ পড়ার ভেতরে ঘরে মসজিদে নামাজের চেয়ে ভালো তবে তাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে এ ব্যাপারে আগের পর্বে আমি বলেছিলাম মসজিদে অনুমতি আছে কিন্তু তাদের জন্য আঙিনার চেয়ে ঘর ভালো বাসার চেয়ে আঙ্গিনা ভালো এলাকার মসজিদ থেকে এটা নবীর মসজিদ থেকে ভালো তবে মহিলারা চাইলে মসজিদে নামাজ পড়তে পারে বাসায় নামাজ পড়লে সেখানেও জামাতে পড়তে পারে এতে কোনো সমস্যা নেই আর একজন মহিলা ইমাম হতে পারেন বিভিন্ন হাদিসে কথা বলছে মহিলাদের সাথে হ্যাঁ পরের প্রশ্ন ডক্টর জাকির আমরা অনেক সময় দেখি যে ইমাম নামাজ পড়াচ্ছেন সেই সময় অনেক লোক যারা জামাতে নামাজ পড়ছে তারা তখন তাদের হাতে পবিত্র কোরআন ধরে থাকে এটার কি কোনো অনুমতি আছে অনেক মুক্তাদে হাতে কোরআন শরীফ ধরে থাকেন রমজান মাসে ক্যামলায়ল পড়ার সময় আমরা মাঝে মধ্যে দেখি নামাজের লোকজন কোরআন ধরে আছে লাইভ টেলিকাস্টে দেখতে পাবেন রমজান মাসে লাইল পড়ানো হচ্ছে হারাম শরীফে তখন অনেকে ধরে থাকে মুসাহাব কোরনের একটা কপি অনুমতি আছে কিনা এখন যদি কেউ ধরে থাকে মোস্তাহ মানে কোরআনের কপি তাহলে দেখা যাবে সে বাম হাতের উপর ডানহাত রাখতে পারছে না নামাজে এভাবে হাত বাঁধতে হবে বাম হাতের উপর ডানহাত সে রাখতে পারছে না এভাবে নামাজের একটা নিয়ম ভঙ্গ করছে এছাড়াও তার জন্য কঠিন হয়ে যাবে কোরআনের পাতা উল্টানো ইমাম তখন নামাজে কোরআনতে লওয়াত করছেন মনোযোগ থাকবে না তাছাড়াও সে এ সময়ে তার শেষদার জায়গাটা দেখতে পাবে না সিজার সময় আপনার চোখ থাকবে যেখানে শেষদা দেবেন সেখানে হাতে সে কথা বলছে না আর অনেক জায়গায় দেখা দেবে থাকতে সুস্থ না সিজদাতে সমস্যা তাই এটা না করাই ভালো যে নামাজের সময় করোন হাতে রাখছেন আর ইমাম নামাজ পড়াচ্ছেন সে তখন ইমামের পড়ানোটা শুনবে যতটুকু সে জানে আলহামদুল্লা আর যেটা জানে না সেখানে মনোযোগ দেবে শুনতে হবে মনোযোগ দিয়ে কারণ পবিত্র করণ বলছে যখন করোনার আয় শুনবে তখন তোমরা মনোযোগ দিয়ে আয়াতগুলো শুনবে আমাদের এটা করা উচিত নামাজের সময় ধরা উচিত না মুসাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ আমিও আপনার সাথে পুরোপুরি একমত আলহামদুলিল্লা আপনার জন্য পরের প্রশ্ন ড জাকির একজন দর্শক বলেছেন আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করি তবে আমি তাহাজুদের নামাজে আরও বেশি রাকাত নামাজ পড়তে চাই আমি কি তাহলে ইমামের বিতরের নামাজ পড়ব না নাকি নামাজ ইমামের পেছনে আদায় করবো আর পরবর্তীতে সে ব্যাপারে বলি আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে সুনানবু দাউদে খণ্ড এক বুক অব সালাহিস নম্বর এক হাজার আমাদের প্রিয় নবী তিনি বলেছেন যখন লোকজন তাকে আরো বেশি সময় ধরে নামাজ পড়াতে বললো নবী বললেন কেউ যদি ইমামের সাথে নামাজ পড়া শেষ করে তাহলে ধরা হবে সে সারা রাত ধরে নামাজ পড়েছে এছাড়া আরো একটা হাদিস হাদিস হাদিস্তর বলা হয়েছে এক লোক আমাদের নবীকে জিজ্ঞেস করলো ক্যামলায়ল সম্পর্কে নবী বললেন যে তুমি পড়বে দুই রাখাত করে তারপর দুই রাখাত আবার দুই রাকাত আবার দুই রাখাত যখন মনে হবে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাখাত করে আরেকটা হাদিস বলছে আপনি যত রাখাত খুশি পড়তে পারেন এই দুটো হাদিসের ভিত্তিতে বলা যায় আপনার সামনে দুটো অপশান আছে একটা হলো সে ইমামের সাথে নামাজ শেষ করবে এমন না যে সে নামাজ থেকে চলে আসবে বেতার নামাজ পড়বে না কারণ তাহলে নবীর নির্দেশে মানছে না সে লোক তাহলে ইমামের সাথে তার নামাজ শেষ করছে না আবুদাউদ হাদিস নাম্বার এক হাজার তিনশো সত্তর বলছে যদি ইমামের সাথে নামাজ শেষ করেও ধরা হবে সারা রাত নামাজ পড়েছ সবচেয়ে ভালো হল ইমামের সাথে নামাজ পড়বে বিতর নামাজও পড়বে আর তারপরে যদি সে তাহাজের নামাজ পড়তে চায় পড়বে তাহাজ আসলে কে আমল্ লয়েল তাহ মানে আবার জেগে ওঠা বাসায় গিয়ে ঘুমিয়ে আবার জেগে উঠবে তখন নামাজ পড়তে পারে কিন্তু ভিতরের নামাজ পড়বে না কারণ দুটো বিতর নেই মাত্র একটা বিতর। অন্য সেন্ডা হচ্ছে সে ইমামের সাথে নামাজ পড়বে আর যখন ইমাম ভিতরের নামাজের শেষ রাখাতে যখন তিনি নামাজ শেষ করবেন তখন সেই লোক উঠে দাঁড়াবে এবং আরেক রাখাত নামাজ পড়বে আরেক রাখাত নামাজ পড়লে সেটা আর ভিতর হবে না তারপরে বাসায় গিয়ে সে তাহাজুদ পড়বে তারপরে ভিতরে নামাজ পড়বে সেখানে হাদিস্টা সাথে নামাজটা শেষ করছে তাই সারা রাত নামাজ পড়ার স্বভাব পাবে তারপর বাসায় গিয়ে পড়বে তাহাজ্জুদ আর বেতর সাধারণত শেষে পড়া হয় তাহলে বাসায় গিয়ে সে তাহাজুদের নামাজ পড়বে তাহাজুদ পড়ার পরে ভেতরের নামাজ এটা দ্বিতীয় অপশন এটা করলে ভালো তবে প্রথম অপশনে কোনো সমস্যা নেই আচ্ছা সুন্দর বলেছেন ধন্যবাদ পরের প্রশ্ন তারাবির নামাজের প্রত্যেক রাকাতে কোরআনের কতগুলো আয়াত পড়া উচিত এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সীমা নেই নবী বলেছেন যত বেশি পড়বে তত ভালো এরকম একটা হাদিস মুস্তাদ আল্লা হাকিম হাদিস নাম্বার এক আমাদের প্রিয় নবী তিনি বলেছেন যদি কেউ একশো আয়াত পড়ে তাহলে সে অনুগতদের অন্তর্ভুক্ত হবে এরপরের হাদিস মোস্তাদ আল হাকিম হাদিস নম্বর এক কেউ একশো আয়াত পড়লে তাকে অবহেলাকারী বলে ধরা হবে না আরেকটা হাদিস সুনানবু দাউদ খন্ড নম্বর এক বুক অব সালা হাদিস নম্বর এক বলা হয়েছে যদি কেউ দশ আয়াত পড়ে কেউ মূল্যায় এলে রাতের নামাজে রাখাতে তাকে অবহেলাকারী বলে ধরা হবে না যদি কেউ একশো আয়াত পড়ে তাকে অনুগতদের অন্তর্ভুক্ত করা হবে আর যদি কেউ এক আয়াত পড়ে তাহলে সে অনেক পুরস্কার পাবে যত বেশি আয়াত পড়বেন তত ভালো এটা হচ্ছে সেই মুসলিমে খণ্ড নম্বর এক হাদিস নম্বর এক যে একজন সাহাব আমাদের নবীর সাথে কেমন লয়াল পড়ছেন নবী নামাজ পড়ালেন এটা আগেও বলেছি প্রথমে তিনি পড়লেন সুরাবা সাহাবা ভাবলেন একশো আয়াতের পর রুকু হবে নবী পড়েই গেলেন দুইশো আয়াতেন সাহাবা ভাবলেন সুরাব আকার শেষ হলে রুকুতে যাবেন তারপর সুরাল ইমরান এভাবে নবী এক রাখাতেই পড়লেন পাঁচ পাড়ারও বেশি নবী এত লম্বা সময় পড়েছেন এছাড়াও আরেকটা হাদিস এটা উল্লেখ করা হয়েছে মত্তা ইমাম মালিক এ খন্ড নম্বর এক বুক অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর চার যে উবাই বিন কাব যখন নামাজ পড়াতেন তিনি একটা একশো আয়াত পড়তেন লম্বা আ আর ধীরে ধীরে পড়তেন অনেকে ক্লান্ত হয়ে লাঠিতে ভর দিয়ে দাঁড়াত অনেক সময় তিনি নামাজ পড়াতেন ফজলাক পর্যন্ত অনেক লম্বা তবে নবী আরও বলেছেন এটা আছে সেহ মুসলিমে খন্ড নম্বর এক বুক অব সালা হাদিস নম্বর নয়শো যে যখন জামাতে নামাজ পড়বে তখন নামাজ খুব বেশি লম্বা করবে না কারণ সেখানে মহিলা বৃদ্ধ লোকজন তারা হয়তো ক্লান্ত হয়ে যাবে তাই নামাজ একটু ছোট করবে তারপর নবী আরও বলেছেন তোমরা যখন জামাতে নামাজ পড়বে তখন নামাজ খুব লম্বা করবে না কিন্তু যখন একা একা পড়বে তখন যত খুশি লম্বা করতে পারো আমাদের নবী পড়েছেন পাঁচ পাড়ার বেশি একা নামাজ পড়লে যত খুশি লম্বা করতে পারেন জামাতে নামাজ পড়লে লম্বা করতে পারেন তবে খুব লম্বা করবেন না বেশি সময় নেবেন না তাতে অন্যদের সমস্যা হয়ে যাবে যারা জামাতে নামাজ পড়ছে বাচ্চা ছেলে মেয়ে মহিলা বয়স্ক লোকজন তাদের দিকে খেয়াল রাখবেন মানে একটা ভারসাম্য থাকতে হবে আলহামদুলিল্লাহ পরের প্রশ্ন ডা জাকির তারাবির নামাজ কি বাসায় আদায় করার অনুমতি আছে আর স্বামী যদি স্ত্রী আর সন্তানদের জামাতে ইমামতি করেন তাহলে কি সেই ব্যক্তি মসজিদে তারাবীর নামাজের জামাতে ইমামতি করার সমপরিমাণ সাব পাবেন একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া বেশি ভালো এ ব্যাপারে আগেও বলেছি মসজিদে নামাজ পড়া এটা বাসায় নামাজ পড়ার চেয়ে ভালো তাই পুরুষদের জন্য মসজিদে নামাজ পড়া বেশি ভালো জামাতে নামাজ পড়া তবে মহিলাদের নামাজ পড়ার কথা যদি বলেন বাসায় পড়ার চেয়ে ভেতরের ঘরে ভালো বাসা ভালো আঙিনের চেয়ে আঙ্গিনা ভালো মসজিদের চেয়ে তাই মহিলাদের জন্য ভালো যদি বাসায় নামাজ পড়ে থাকে তারা চাইলে বাসায় জামাতের ব্যবস্থা করতে পারে সেটাই सब चे भे सब चेहरे भलो महिला नमज पढ़े जामा पढ़ते पुरुष मस्जिदे नामा ओके खूब सुंदर आलहमदुल्ला जजाकल्ला खाइर उत्तर जो प्रिय भाई बनरा इन्शाल्ला आबार देखा एक छोट्ट पर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 আমি তাই আমি পিস নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় उ रोड बोस्ट विच नम्बर शून्य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 যে জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন ফাঁজা আমল প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে বিস টিভি বাংলায় स्वागत जाना रमजान अब डेट उ जिकिर होस्ट यूसुफ चेम्बार्स आजकल विशेष पर्व प्रश्न उत्तर देव जार टपिक रोजा অবস্থায় যেগুলো সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে ড জাকির আসসালাম রহমত আমাদের আজকের ওই অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা সেকেন্ডের সদ্ব্যবহার করব দর্শকদের পাঠানো অনেক প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে সেজন্য এই বিশেষ পর্বের আয়োজন করেছি যেখানে শুধুমাত্র দর্শকদের প্রশ্নের উত্তর দেব আলহামদুলিল্লা তাহলে আমরা এবারে প্রথম প্রশ্নটা শুরু করি এই আশীর্বাদের রমজান মাসে আমরা কিভাবে জ্ঞান আহরণ করতে পারি জ্ঞান আহরণ খুব ভালো কাজ বিশেষ করে এই রমজান মাসে মানুষ বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারে কোরআন পড়তে পারেন রমজানের সময় কোরআন শরীফ পড়ামোস্তাহাব আর পাশাপাশি কোরআনের অনুবাদও পড়বেন এরপর আরও পড়বেন আমাদের নবীর হাদিস আর যতখানি সম্ভব সেই বইগুলো পড়বেন যেগুলো সহি আমাদের নবীর সহি হাদিস সবচেয়ে ভালো হচ্ছে কুতুবস্তিত্তা এই বইগুলোই হচ্ছে সবচেয়ে ভালো যেমন বুখারি মুসলিম সুনান তিরমিজি সুনান আবু দাউদ সুনান এগুলো কুতুবস্তা সবচেয়ে ভালো সময় কম থাকলে অন্তত প্রথম দুটো হাদিসের বইগুলো পড়েন তার মানে সোহেব বুখারি আর সোহেব মুসলিম যদি সময় কম থাকে তাহলে সোহে মুসলিমের ছোট সংস্করণ পড়েন অথবা সোহেব বুখারির ছোট সংস্করণ অথবা পড়তে পারেন মুতাফিক আলাই যে হাদিসগুলো বুখারি আর মুসলিমের মধ্যে কমন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 এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন জ্ঞান আহরণের কথা যদি বলতে হয় পবিত্রকরণে আল্লাহ মানুষের জন্য প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা নামাজ পড়া না রোজা রাখা না হজ পালন করা না সেটা হচ্ছে ইকরা আল্লাহ পবিত্রকরণে বলেছিল সুরা ইকরা বা সুরা আলাক অধ্যায় নম্বর ছিয়ানব্বই আয়াত নম্বর একও দুয়ের মানে পড়ো পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে তাহলে পবিত্রকরণে মানুষ জাতিকে সবার প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো এখানে শুধু পড়ার কথাই বলা হয়নি বলা হয়েছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে তার মানে পড়া গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণ করা গুরুত্বপূর্ণ তবে আল্লাহ জালার জ্ঞান অর্জন করা দিন সম্পর্কে জানা সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা মুজাদ্দ অধ্যায় নম্বর আয়াত নম্বর এগারো বলা হয়েছে আল্লা সাবান সেই সব মানুষকে মর্যাদায় উন্নীত করবেন যারা ইমান এনেছে এবং জ্ঞান আহরণ করেছে পবিত্র করণেশ্বর বাকারা উদ্ধার নম্বর দুই আয়াত দুইশন যে আল্লাহ সাবানওয়া তালা যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাকে হিকমত প্রদান করে থাকেন তাকে অনেক কল্যাণও তিনি দান করে থাকেন এবং শুধু বোধ রায় শিক্ষা গ্রহণ করে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 एट मुस्लिमे खंड नम्बर, हदिस नम्बर चार भी जे, जखुन कोनो मानुस तीन चार हजार पांच प्रो मानु मारा जा मारा गेष तीन टाइम क्यों मारा गल केषा शुद्ध तीन टाज बदे जे मानूष अन् मानुष के कि दान मानुष ज्ञान दान मानुष के ধর্মিক সন্তানেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে তার মানে কেউ মারা গেলে তার সব ভালো কাজ শেষ হয়ে যায় তিনটা বাদে যদি কেউ দাতব্য প্রতিষ্ঠান চালু করে সাতকে জারিয়া যেখানে মানুষজনকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেওয়া হয় নিয়মিতভাবে এটি সাদকে জারিয়া তারপর সে যদি অন্য কাউকে কিছু শিখিয়ে থাকে আর সেই লোক যদি জ্ঞানটা শিখে নিয়ে তার নিজের কাজে লাগায় ধর্মের কাজে মানুষের সাহায্যের কাজে এটাও টিকে থাকবে আর শেষটা হচ্ছে ধর্মিক সন্তান যারা মৃত বাবা মার জন্য দোয়া করে সেজন্য জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্র অধ্যায় নাম্বার ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ আর সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর সাত্রিম যদি তোমরা না জানো তাহলে এ ব্যাপারে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো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 হোক সেটা রমজান মাসে বা অন্য যে কোনো মাসে এখন একজন মহিলা যদি তার স্বামীর কাছে শাশুড়ির নামে অভিযোগ করে তাহলে কি ধরা হবে যে মহিলা পেছন থেকে নিন্দা করছে পেছন থেকে নিন্দা করা হারাম আর বড় গুনা এটা আগের পর্বে আলোচনা করেছি অনেক সৈহাদিসার কোরনের আয়াত বলছে এটা একটা বড় গুনা এখন যদি বলেন যে স্ত্রী যখন তার শাশুড়ির নামে স্বামীর কাছে অভিযোগ করছে এখন এটাও ঠিক যে স্ত্রী তার শাশুড়ির নামে যা বলছে সেটা পছন্দ করবেন না এটা পেছন থেকে নিন্দা করার ক্যাটাগরি এটা গুণা কিনা সেটাই প্রশ্ন যখন একজন আরেকজনের নামে অভিযোগ করছে তখন সে মনে করছে যে যখন সে আরেকজনের কাছে অভিযোগ করছে তখন সেই কাজটা সুধ্রানো হতে পারে যেমন স্ত্রী অভিযোগ করছে স্বামীর কাছে তার শাশুড়ির নামে অথবা সে অভিযোগ করলো তার ছেলের নামে যে ছেলের যে কাজটা করছে সেটা ঠিক না স্বামী তখন ব্যবস্থা নেবে ছেলের বাবা হিসেবে অথবা হয়তো দুই ভাইয়ের মধ্যে একজন বাবার কাছে অভিযোগ করল যে আমার ভাই যে কাজ করছে সেটা ভুল পেছন থেকে খারাপ কথা বলা তবে বলার উদ্দেশ্য হচ্ছে বাবা যেন ছেলেকে শুধরে দেন এই কাজগুলোর অনুমতি দেওয়া হয়েছে কারণ এভাবে বলার উদ্দেশ্যটা এটা নয় যে তাকে উপহাস করার জন্য বলা হচ্ছে অথবা তাকে ছোট করা হবে এখানে আসল উদ্দেশ্যটা হচ্ছে যখন কেউ আরেকজনের নামে অভিযোগ করছে যাতে করে কাজটা শুধরানো হয় আপনারা যদি তাফসির পড়েন ইমামান্নাভির এ হাদিসটার উল্লেখ আছে সোয়ে মুসলিমে এটাও গত পর্বে আলোচনা করেছি হাদিস নাম্বার ছয় সেখানে আমাদের নবী সাল্লিয়াল্লাম বলেছেন তোমরা জানো পেছন থেকে নিন্দা কি সাহাবিগন বললেন যে আল্লাহ রাসুল ভালো জানেন নবী বললেন যে কেউ যদি কারো নামে পেছন থেকে কথা বলে যেটা সে পছন্দ করে না সেটাই হচ্ছে পেছন থেকে নিন্দা করা একজন সাহাবা বললেন যদি অভিযোগটা সত্যি হয় তাহলে কি হবে নবী বললেন তাহলে পেছন থেকে নিন্দা করা যদি মিথ্যে হয় তাহলে হবে মিথ্যে অপবাদ দেয়া এখন এ হাদিসের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে পেছন থেকে নিন্দা করা অবস্থায় অনুমতি আছে। নম্বর তিনি বলেছেন যে যদি কোনো কিছু বলা হয় দেশের শাসকের কাছে বা বিচারকের কাছে অন্য আরেকজন মানুষের নামে কোন রকম অভিযোগ করা হয় যে তার সাথে অন্যায় করেছে হয়তো তার সম্পদ চুরি করেছে কোনো মূল্যবান সম্পদ হতে পারে অথবা কোনো অন্যায় করেছে যদি তার নামে অভিযোগ করেন শাসক অথবা বিচারকের কাছে আরেকজন মানুষের নামে আরেকজন মুসলিম এটার অনুমতি আছে কারণ আপনি অন্যায়ের বিচার চাচ্ছেন এই ধরনের ক্ষেত্রে গিবতের অনুমতি আছে ক্যাটাগরি নাম্বার দুই যে আপনি কারো কাছে অভিযোগ করছেন আর মনে করছেন সেই লোক প্রভাব ফেলতে পারবে তার উপর যে খারাপ কাজটা করছে গুনা করছে আর মনে করছেন সে খারাপ কাজ বন্ধ করে দেবে অনুমতি আছে যেমন ধরেন আপনার একজন বন্ধু সে আরেক লোকের পাল্লায় পড়ে খারাপ কাজ করছে আপনি বললেন যে আমার বন্ধু খারাপ কাজ করছে অ্যালকোহল পান করছে যদি মনে করেন সেই লোক আপনার বন্ধুকে প্রভাবিত করতে পারবে তার প্রভাবে সে এই খারাপ কাজ আর করবে না তাহলে কিভূতের অনুমতি আছে তাহলে স্ত্রী যখন স্বামীর কাছে অভিযোগ করছে সেটা আসবে প্রথম বা দ্বিতীয় ক্যাটাগরিতে হয়তো স্ত্রীর সাথে কোনো অবিচার করা হয়েছে অথবা স্ত্রী স্বামীর কাছে বলতে চাইছে সে তার শাশুড়িকে শুধু দেবে প্রথম দুটোর একটাতে পড়বে বাকি চারটা ক্যাটাগরি ইমাম আন্না মতে যেসব ক্ষেত্রে যায়। যদি আপনি যান কোনো মুফতির কাছে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব কোনো ধর্মীয় উপদেশের জন্য হয়তো বললেন যে আমার বাবা এই কাজ করেছে অথবা আমার স্ত্রী এই কাজ করেছে অভিযোগ করলেন জিজ্ঞেস করলেন কি করা উচিত এ ধরনের ক্ষেত্রে অভিযুক্তের নাম যদি উল্লেখ না করেন অথবা পরিচয় গোপন করে বললেন যে আমার বন্ধুর বাবা এই কাজ করেছে সেটা বললে ভালো তবে এমন ক্ষেত্রে যখন ধর্মীয় উপদেশ নিচ্ছেন বা ফতোয়া একটা বিশেষ কাজের জন্য তাহলে অনুমতি আছে চতুর্থ ক্যাটাগরি ইমামায় নাওভির মতে যেখানে ইবোধ করা যাবে এটা হচ্ছে যখন আপনি জানেন একজন বর্ণনাকারী সে মিথ্যে বলছে বর্ণনা দিচ্ছে হয়তো কোনো হাদিসের তখন আপনার দায়িত্ব হয়ে যাবে লোকজনকে জানানো সে মিথ্যে কথা বলছে অথবা তার স্মরণ শক্তি কোনো দাসকে। আর আপনি জানেন এই দাসের কিছু আছে হয়তো সে করেছে। তাই বিক্রেতার জন্য এটা আবশ্যিক যে সে ক্রেতাকে জানাবে যে এই দাসের কিছু পদভ্যেস আছে অথবা কেউ আপনাকে বলল যে সে অমুক মহিলাকে বিয়ে করছে আপনাকে জিজ্ঞেস করলো মহিলা কেমন তখন যেটা আপনার দায়িত্ব যে আপনি সেই মহিলার দোস্ত্রুটিগুলো সেই লোককে বলে দেবেন এখানে উদ্দেশ্যটা সেই লোককে ছোট করা নয় এখানে উদ্দেশ্যটা সেই লোককে রকম অপমান করা নয় উদ্দেশ্যটা হচ্ছে সঠিক তথ্য জানানো হোক বিয়ের জন্য বা ব্যবসার জন্য তাহলে এটা হচ্ছে চতুর্থ ক্যাটাগরি যেখানে ইমাম আন্না বলেছেন যে অনুমতি আছে পাঁচ নম্বর ক্যাটাগরির কথা যদি বলতে হয় যদি জানেন কেউ কোনো গুরুতর পাপ করছে জনসমক্ষে জনসমুখে মত পান অথবা প্রতারণা করা অথবা চুরি করা তখন আপনি লোকজনের সামনেই বলতে পারেন যে এই লোক অন্য লোকের সাথে প্রতারণা করে অথবা চুরি করে অথবা সে বিভিন্ন বেদাত কাজ করে অথবা একজন ধর্মীয় ব্যক্তিত্ব হয়তো কোনো ফতোয়া দিচ্ছে আর আপনি জানেন যে এই লোকটা সত্যবাদী নয় তাই এখানে অনুমতে আছে সেই লোকের বিরুদ্ধে কথা বলবেন ৬ নম্বর ক্যাটাগরি হচ্ছে যখন কাউকে শনাক্ত করা হবে যদি আপনার উপর কাউকে শনাক্ত করার দায়িত্ব পড়ে সে সময় শনাক্ত করতে গিয়ে হয়তো তার কোনো বৈশিষ্ট্যের কথা বলছেন যে সে পছন্দ করবে না যেমন আপনি হয়তো বলবেন লোকটা অনেকটা খাটো অনেকটা লম্বা এখানে আপনি বৈশিষ্ট্যের কথা বলছেন তাকে শনাক্ত করার জন্য সে হয়তো পছন্দ করবে না শনাক্ত করার জন্য এখানে শনাক্ত করতে গিয়ে এমন না বলাই ভালো তবে এরা তোnabla apne bolte paren Imam An-Nawwi ei 6 category er kotha bolechen jekhane giboter anumoti ache dhonnobad dr. Zakir inshallah amader abaro dekha hobe ekhon ekta chotto biroti afla ila lahi abtagi hukman wa huwa alladhi anzala ilaykum kitaba mufassala সর্বশ্রেষ্ঠ বাণী कर््यकरी भा कुरान हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हलो आलोकित देख अल कुरान आलोक लियम गुरुपूर्ण विषय गुलन आल्ला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 गुरुत्पूर्ण विषय देखा छोड़ बर्तमान विश्व हाहाकार समाधान की मानस असुस्थ हम देखते जाओनिक सभ्यत বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোচ্চ ইসলামিক মূল্যবোধ সেটা শাস্ত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি समाधान परवर्ती अनुष्ठान असलुम आबार स्वागतमें रमजान अबेट उ जिदी आपस्ट यूसुफ चेम्बार आज केलोचनार टपिक রোজা অবস্থায় যেগুলো সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে পরের প্রশ্ন এটা করেছেন একজন দর্শক যে একজন লোক যদি টিভিতে কোনো সিরিয়াল বা খবর দেখে যেখানে মহিলারা তাদের হিজাব পালন করে না এতে করে তার রোজা বাতিল হয়ে যাবে হিজাব ছাড়া কোনো মহিলার দিকে তাকানোর কথা যদি বলেন ইসলামে এটার কোনো অনুমতি নেই হোক সেটা রমজানে বা অন্য কোন সময় রোজা রাখেন বা না রাখেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানুর অব্বিশ আয়াত মুমিন পুরুষদের বলো তারা দৃষ্টি সংযত রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে তার মানে যখনই কোনো মহিলাকে দেখবে তার মাথায় যদি কোনো খারাপ চিন্তা আসে মহিলা হয়তো হিজাব পরে না সে দৃষ্টি নিচু করবে পবিত্রকরণের এই আয়াত অনুযায়ী কোনো মহিলার দিকে তাকিয়ে থাকাটা হারাম আর টেলিভিশন খুললে আপনারা দেখবেন সেখানে যে মহিলাদের দেখা যায় এমন না যে সেখানেও মাথা নিচু করবেন তবে প্রায় সবাই শুধু মহিলাদেরকে দেখে একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমার এক বন্ধুকে বলেছিলাম সে একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে এই তুমি কি করছো ইসলামে এইভাবে তাকানোর কোনো অনুমতি নেই সে আমাকে বললো আমাদের প্রাণবী বলেছেন প্রথম তাকানোটা ক্ষমা করা হবে দ্বিতীয়বার তাকানো নিষেধ আমার প্রথম দেখায় অর্ধেক শেষ হয়নি নবীকে এখানে বুঝিয়েছেন যে আপনি চোখের পলক না ফেলে দশ মিনিট তাকিয়ে থাকবেন আর বলবেন প্রথম দেখাটাই শেষ হয়নি আমার নবী এখানে যেটা বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃত কোনো মহিলার দিকে তাকান তার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি আরেকবার তাকাবেন না এটা আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদের একটা হাদিসে সুনান আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার এখানে আমাদের নবী বলেছেন আলী রাজে আল্লাহান হুকে যে মহিলাদের দিকে দ্বিতীয়বার তাকিও না প্রথমবার দেখলে সেটার অনুমতি আছে তবে দ্বিতীয়বার তাকাবে না এই হাদিস আবারও আছে সুনান আবু দাউদে হাদিস নম্বর দুই নবী বলেছেন যে অনিচ্ছাকৃতভাবে দেখলে অনুমতি আছে তবে মহিলার দিকে দ্বিতীয়বার তাকিও না তাহলে পবিত্র পবিত্রকরণের আয়াত আর সহি হাদিস অনুযায়ী আমরা যদি টেলিভিশন দেখি টেলিভিশনে এমন কোন অনুষ্ঠান যদি দেখি এমন কোনো সিনেমা যেখানে মহিলারা হিজাব পালন করেনি ঠিকমতো পর্দা করেনি তাদের দিকে তাকিয়ে থাকা অনেক সময় ধরে তাদেরকে দেখা এটা আসলে হারাম আর এই পবিত্র রমজান মাসে এটা হচ্ছে আরো খারাপ এতে রোজা বাতিল হয়ে যাবে না তবে আপনি যে পুরস্কার পেতেন সেটা অবশ্যই কমে যাবে আর শুধুমাত্র টেলিভিশন দেখার ব্যাপারই নয় যদি ম্যাগাজিন পড়েন এবং খবর কাগজ আর আমরা এখন জানি যে বেশিরভাগ ম্যাগাজিনে বেশিরভাগ খবর কাগজে ফটোগ্রাফ থাকে বিভিন্ন মহিলার যারা হয়তো পালন করেনি অশ্লীল ফটোগ্রাফ আপনারা দেখবেন যে আজ থেকে দশ পনেরো বছর আগে কোনো খবরের কাগজেই ভারত আর বোম্বে আমরা সব খবর কাগজগুলো দেখি সেগুলোতে কখনোই অশ্লীল ফটোগ্রাফ থাকতো না তবে সময় যাওয়ার সাথে সাথে ভারতীয়রাও এখন পশ্চিমা কালচার গ্রহণ করছে আর দেখবেন যে প্রায় সবগুলো খবর কাগজে দৈনিক পত্রিকা সেখানে বিভিন্ন মহিলাদের ফটো থাকে খোলামেলা পোশাকে আর কিছু পেপারে এই ফটোগ্রাফগুলো থাকে স্পেশাল সেকশনে এভাবে সামনে পৃষ্ঠা চলে আসছে এগুলো অন্য সময়ও ঠিক না রমজানে তো আরোই ঠিক না রোজা থেকে পেপার খুললেন আর দেখলেন খোলামেলা পোশাক মহিলাদের ফটো অথবা অল্প জামা কাপড় পরেছে এটা পেপারে কাটতি বাড়ানোর জন্য এই ব্যাপারটা নিষিদ্ধ অন্য সময় আর রোজা থাকার সময়ও সুবাহ এবারে প্রশ্নটাও করেছেন একজন দর্শক তিনি জানতে চান আর লিখেছেন একবার একটা বাসায় ইফতার পার্টি হচ্ছে আমিও ছিলাম একজন বয়স্ক লোক সে রুমে অনেক লোক উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো। এই কাস্টার কি অনুমতি আছে অনেকে বলে অনুমতি নেই এ এব আপনি কি বলবেন যদি কাউকে সম্মান দেখানোর জন্য দাঁড়ানোর কথা বলতে হয় ইসলামে এটার অনুমতি নেই তবে আপনি হোস্ট হিসেবে যদি দাঁড়ান কোনো মেমানকে স্বাগত জানাতে অথবা আপনি উঠে দাঁড়াচ্ছেন তার সাথে হ্যান্ডশেক করার জন্য এটা ভালো ব্যবহার হ্যান্ডশেক করার সময় দাঁড়ানো অথবা হোস্ট হিসেবে মেহমানকে স্বাগত জানানোর জন্য এতে কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা ভদ্রতা ভালো ব্যবহার সুন কিন্তু দরজার সামনে দাঁড়ালেন স্বাগত জানালেন না হ্যান্ডশেক করলেন না শুধু কাউকে সম্মান দেখানোর জন্য এটার অনুমতি নেই তবে যদি কাউকে স্বাগত জানান অথবা অফিসে বসে আছেন তখন কেউ আসলো গেস্ট আসলো হ্যান্ডশেক করবেন তখন দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন স্বাগত জানাতে গিয়ে এটাকে বলা হয় ভালো ব্যবহার এটা একটা সুনত অনেক হাদিসে এটা বলা হয়েছে যেমন ধরেন যদি পড়েন এটার উল্লেখ আছে ধীরিজিতে হাদিস নাম্বার তিন বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাম ফাতেমার জন্য উঠে দাঁড়াতেন আর ফাতিমাও তার জন্য উঠে দাঁড়াতেন বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাহাম উঠে দাঁড়াতেন তার মেয়ের জন্য ফাতিমা রাজে আল্লাহান হাঁ আর তিনি উঠে দাঁড়াতেন যখন আসতেন তার বাবা হাজ্লা তার মানে এভাবে দাঁড়ানোটা হারাম না এটার অনুমতি আছে এছাড়াও আরেকটা হাদিস হাদিস আছে তিন হাজার তেতাল্লিশ সাহাবিগঞ্জ উঠে দাঁড়িয়েছেন নবী মোহাম্মদ সাল্লামের নির্দেশে যখন সাবনে মাউদ আসলেন বনি খুরাইদার বিচার করার জন্য তার মানে নবী বলেছেন যে তোমরা দাঁড়াও আর সাহিগ দাঁড়িয়েছেন আরেকজন সাহাবাকে স্বাগত জানাতে এরপর আরও দেখবেন সহিদ নাম্বার হাদিস নাম্বার চারশো বলা হয়েছে যে তালহা রাদিয়াল তিনি উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন আরেক সাহাবার সাথে কাবিবনে মালিক যখন তিনি আল্লাহর কাছে তওবা করলেন আর আল্লাহ তা কবুল করলেন তাহলে দেখা যাচ্ছে একজন সাহাবা দাঁড়াচ্ছেন নবীর সামনে নবী সেখানে উপস্থিত ছিলেন অন্য সাহাবাকে স্বাগত জানাতে আর হ্যান্ডশেক করার জন্য তাহলে বলা হচ্ছে যে স্বাগত জানাতে শুভেচ্ছা জানাতে হ্যান্ডশেক করতে যদি উঠে দাঁড়ান অনুমতি আছে এটা এই কাজটা করলে ভালো উৎসাহ দেওয়া হয়েছে এছাড়াও আরও অনেক সহি হাদিস আছে যেমন একটা হাদিস সন্ন্যান আবুদাউদে হাদিস নাম্বার ৫২১১ এখানে বলা হয়েছে নবী যখন লাঠিতে ভর দিয়ে আসলেন সাহাবিগণ উঠে দাঁড়ালেন নবী আপত্তি জানিয়ে বললেন যে তোমরা কি বিদেশিদের মতো উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান দেখাচ্ছ আরও একটা কখনোই নবীর জন্য উঠে দাঁড়াতেন না কারণ তারা জানতেন এই উঠে দাঁড়ানো পছন্দ করতেন না তাহলে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে এক পরিস্থিতিতে কখনো হয়তো অনুমতি আছে কখনো এটা হচ্ছে মুস্তাহাব। আবার কখনো বা এটাকে বলা হয়েছে মাকরু আবার কখনো হারাম আর শেখ বিনবাজের কাছে ফতোয়া চাওয়া হলে আল্লাহ তাকে রহমত করুন কাছে ফতোয়া হলে তিনি এই তিনটা ক্যাটাগরি করলেন তিনি বলেছেন যদি কেউ উঠে দাঁড়ায় কাউকে সম্মান দেখানোর জন্য যে বসে আছে যেমন আগেকার রাজাবাদ সারা এমন করত এটা হারাম কারণ নবী পছন্দ করতেন না আর নবী বলেছেন একটা হাদিস যে নবী তখন নামাজ শেষ করে বসেছেন সাহাবি উঠে দাঁড়ালে নবী বললেন যে আমি বসাবস্থায় উঠে দাঁড়িও না তোমরা আমাকে পারস্ব রাজার মতো সম্মান দেখিও না তাহলে কোনো মানুষকে সম্মান দেখাতে উঠে দাঁড়ানো আর সে বসে আছে এটা হারাম দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে কোনো লোক আসলে উঠে দাঁড়ালেন কিন্তু হ্যান্ডশেক করলেন না সালাম দিলেন না সে বসলে আপনি বসলেন আর সে যাওয়ার সময় আপনি উঠে দাঁড়ালেন হ্যান্ডশেক করলেন না বিদায় জানালেন না এটা হচ্ছে মাকরু বেশ কিছু হাদিসে আছে সাহাবিগর নবীর জন্য উঠে দাঁড়াতেন না কারণ নবী দাঁড়ানো পছন্দ করতেন না তবে তৃতীয় ক্যাটাগরি যখন আপনি দাঁড়াচ্ছেন কাউকে শুভেচ্ছা জানাতে কাউকে স্বাগত জানাতে তার সাথে হ্যান্ডশেক করলেন এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে এটা আমাদের নবী সুনত তাহলে দাঁড়াচ্ছেন কারোর সাথে হ্যান্ডশেক করার জন্য অথবা স্বাগত জানাতে শুভেচ্ছা জানাতে এটা মুস্তাহাব ভাল ব্যবহার আর আমাদের নবীর সুননত শেখ বিনবাজ এই তিনটা ক্যাটাগরি করেছেন তাহলে ড জাকির জাদাকাল্লা খায়ের খুব সুন্দর আর ভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেগুলো আমাদের কাছে পাঠিয়েছেন পিস টিভির দর্শকরা প্রিয় মুসলিম অমুসলিম ভাইবোনেরা আশা করি আপনাদের ভাল লেগেছে আর যথেষ্ট উপকার পেয়েছেন আজকে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছি তাহলে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান দেখবেন একই সময়ে আগামীকাল আর সেদিন আলোচনার টপিক রমজান পবিত্র কোরআনের মাস পর্ব এক আসসালামু আলাইকুম রহমতুল পালিথিন يمنع صبر ورفق بدموع البائسين أمضان قد أهلق بالصيام وأطلق مسعدا أهلا وخلالته في كل مين أهل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 আমি আমাদের এই ধর্মের কাছে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেল কে কি যাবে। হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় जकत बैंक सच रोड बेमिंग शून्य